আইসা রদালাহ আনহা হতে বর্ণিত তিনি বলেন খন্দকের যুদ্ধে সাদ ওয়াদিল্লা তালা আনহা এর হাতের শিরা জখম হয়েছিল নবী সাল্লাহু আলাইসাল্লাম মসজিদে তার জন্য একটি তাঁবু স্থাপন করলেন যাতে নিকট হতে তার দেখাশোনা করতে পারেন মসজিদে বনুগিফারেরও একটি তাঁবু ছিল সাদ ওয়াদিল্লা আনহা এর প্রচুর রক্ত তাদের দিকে প্রবাহিত হওয়ায় তারা ভীত সন্ত্রস্ত হয়ে জিজ্ঞেস করলেন এ তাঁবুর লোকেরা তোমাদের তাবু হতে আমাদের দিকে কি প্রবাহিত হচ্ছে তখন দেখা গেল যে সাদের জখম হতে রক্ত প্রবাহিত হচ্ছে অবশেষে এতেই তিনি মারা গেলেন